আনাস ইবনে মালিক আনসারি হদাহা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ঘোড়া হতে পড়ে গিয়ে আহত হন তাই তিনি আমাদের নিয়ে বসে সালাত আদায় করেন আমরাও তার সঙ্গে বসে সালাত আদায় করি অতঃপর তিনি ফিরে বললেন ইমাম অনুসরণের জন্যই বা তিনি বলেছিলেন ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য তাই যখন তিনি তাকবীর বলেন তখন তোমরাও তাকবীর বলবে যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে যখন তিনি উঠেন তখন তোমরাও উঠবে তিনি যখন সামি আল্লাহমান হামিদা বলেন তখন তোমরা রব্বানা বালাকাল হামদ বলবে এবং তিনি যখন সেজদা করেন তখন তোমরাও সেজদা করবে